বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আলহামদুলিল্লাহ রবমিনাত আল্লাহ আশ্রাফিল নবীন মহম্মদ ওয়ালা ওয়াসবিহি আজমাইন আমিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দূরদর্শনের সাহায্যে আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে টিভি চ্যানেল দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা সম্মানিত সুদী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মানসার রাহু আলাহ রিসকু যে ব্যক্তি চান যে তাঁর রিজিক আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন তার রিজিককে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এরকম যদি কেউ আশা করেন তাহলে ফাল ফালিয়াসিল রেহমা সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে সংযুক্ত করে আত্মীয়তার সম্পর্ককে সে জোড়া লাগায় সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে শুধু দর্শক সৈবুহারের অন্য এক হাদিস আসছে রসুল্লা সাল্লা সাল্লামের স্বাদ করেছেন রাহিমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান প্রতি ইমান আনে যে ব্যক্তি পরকার বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এটাকে সে জোড়া সংযুক্ত রাখে বিচ্ছিন্ন না করে সমান্ত দর্শক সহি মুসিমার একটি যেখানে রসুল আল্লাহ সাল্লা সাল্লামের করেছেন আর রাহিমা মুআ বেল আর আত্মীয়তার সম্পর্ক এটিকে আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতে প্রস্তুতিশীল হওয়ার ক্ষমতা দিয়েছেন এবং সে আল্লাহর আরসকে মজবুত করে আঁকড়ে ধরে আল্লাহ তাল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকবে তাকুল বলবে মান ওয়সাল আনি ওসলাহল্লা আল্লাহ যে আমাকে রক্ষা করেছে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছে যে ব্যক্তি আপনি তাকে রক্ষা করুন আপনি তাকে সংযুক্ত করুন যে ব্যক্তি আমাকে সংযুক্ত করেছে অমান কতা আনি কতা আল্লাহ আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করেছে আল্লাহ তাকে ছিন্ন করুক সময় দর্শক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কোরআন এবং সুনার দৃষ্টিতে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ এবং অপরিহার্য কর্তব্য কাজ আজ আমরা নানা অজুহাতে নানা ছলছাতুরি দেখিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে থাকি মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী কোনো ব্যক্তি যদি কোনো বাসায় থাকেন তাহলে সেখানে অন্তত আল্লাহ তাল রহমতের ফেরস্তা আসবেন না অতএব আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে আমি আমার আত্মীয় তিনি যদি কোনো কারণে আল্লাহতালার হুকুম লঙ্ঘনকারীও হন কোনো কারণে যদি তিনি বেইমানও হন অমুসলিমও হন নাস্তিকও হন তবুও তার সঙ্গে আমি সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে পারবো না হ্যাঁ আল্লাহর কারণে আল্লাহর জন্য তার প্রতি বিদ্বেষ থাকবে ঘৃণা থাকবে সেটি ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক ছিন্ন করতে পারবো না বিশেষ করে আত্মীয়তার বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন স্টেপ আছে এর ভিতরে প্রথম শ্রেণীর আত্মীয় যে বাবা মা তাদের সঙ্গে কোনো অবস্থাতে সম্পর্ক ছিন্ন করা যাবে না তারা অমুসলিম হলেও না আর এছাড়া যে সকল আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা যাবে না তারা মূলত রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের আলোচনা আল্লাহ তালা কোরআন একই করেছেন যেমন বাবা সন্তান ভাই বোন মা ফুফু চাচা চাচা তো ভাই বোন এভাবে যারা রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয় খালা এ সমস্ত মামু এ সমস্ত লোকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার এই বন্ধনকে রক্ষা করা প্রত্যেক ইমানদারের জন্য সরজমান অপরিহার্য কর্তব্য আমরা অনেক সময় পার্থিব স্বার্থের কারণে এ সমস্ত সম্পর্ককে ছিন্ন করে ফেলি অনেক তুচ্ছ কোনো কথাবার্তার কারণে আমরা এই সমস্ত সম্পর্ককে নষ্ট করে ফেলি অনেক সময় সাধারণ কোনো বিষয়কে নিয়ে চিরকালের জন্য সম্পর্ক নষ্ট করে দিই সম্মত দর্শক আত্মীয় সঙ্গে কোনো কারণে আপনার ঝগড়া বিবাদ হতে পারে মনমালিন্য হতে পারে কিন্তু সেটি কোন অবস্থাতে যেন সম্পর্ক ছিন্নের পর্যায়ে না যায় যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না কোনো খোঁজ খবর আমি নেব না তার সাথে আমার কোনো লেনদেন উঠাবসা কোনো কিছু হবে না এটি অত্যন্ত বড় ধরনের একটি গৃহীত এবং হারাম কাজ যেটি না জানার কারণে আমরা অনেক সালাত আদায়কারী অনেক নামাজি ব্যক্তি অনেক দিনদার ব্যক্তিও করে থাকি আসুন আল্লাহ তাল রহমত লাভের আশায় অন্তত আত্মীয়তার এই সম্পর্ককে আমরা ছিন্ন করাতে থেকে বেঁচে থাকি এটা থেকে দূরে থাকি কোন কোন ক্ষেত্রে দেখা যায় আত্মীয়ের সঙ্গে আমার সবসময় যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ হয় না সেটি ভিন্ন বিষয় এটি মোটেও ছিন্ন করা নয় আমি ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে তার সঙ্গে হয়তো যোগাযোগ রক্ষা করতে পারছি না কিন্তু তার প্রতি আমার অন্তরে যে সৌহার্দ্য সম্পৃতি থাকার কথা সেটি ঠিকই আছে এবং আমি চেষ্টা করি মাঝে মধ্যে যোগাযোগ করতেই তাহলে এটি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আওতায় পড়বে সময় তো দর্শক তবে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে দীর্ঘদিন পর্যন্ত রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সঙ্গে সম্পর্ক না রাখা যোগাযোগ না করা এটি অন্যায় কাজ বিশেষ করে আজকে উন্নত প্রযুক্তির সুবাদে পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা একে অন্যের আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারি আজ আমাদের সমাজের ট্র্যাডিশন হয়ে গেছে অত্যন্ত আপত্তিকর আমরা আমাদের গতিপয় নিজেদের বানানো বন্ধু বান্ধব এবং আত্মীয় বলতে আমাদের আত্মীয়ের যে ক্লাস শরীর নির্ধারণ করেছে সেই ক্লাস অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় যারা তাদেরকে বাদ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর আত্মীয়দেরকে আমরা অনেক বেশি গুরুত্ব আরোপ করে থাকি আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে যেই সাধারণ চিত্র রয়েছে সেটি কোরআন এবং সুনার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় সুপ্রিয় দর্শক আমরা দেখে থাকব যে বাবা এবং মা আত্মীয়ের ভিতরে এরা হলেন এক নম্বরের আত্মীয় এরপরে সন্তান সন্ততি তারাও আত্মীয় তার আওতায় পড়ে তারাও আমার রক্ত সম্পর্কীয় আপনজন এই আপনজনের ভিতরে বাবা মা এবং সন্তান সন্ততি এদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে সবচাইতে সুগভীর এদের কারোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না আজকাল আমাদের পারিবারিক ছোটোখাটো কলহের কারণে আমরা স্ত্রীর কথা কারণে বা স্ত্রীর প্রতি মা বাবার কোনো জলমের কারণে অনেক সময় মা বাবাকে চিরতরে আমরা ছেড়ে দিই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি বাবা মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটি ভিন্ন এবং স্বতন্ত্র ভয়াবহ অপরাধ পাশাপাশি তারা আমার আত্মীয়ের প্রধান আত্মীয় হওয়ার ফলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধেও আমরা অপরাধী হব আমি তাদের সঙ্গে সম্পর্ক চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দিলাম দিয়ে আমি অনেক আবার উদ্ভন্দী করছি এর কোনো মূল্যাল্লাসমাতালার কাছে নাই সমাজ দর্শক তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে কোনো কারণে আমি যদি পৃথক হয়ে যেতে হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক আমি বিচ্ছিন্ন করতে পারবো না আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের আরও কিছু চিত্র সমাজে আমরা দেখতে পাই যেটি করণাতীদের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয় যেমন করণা এবং সুন্না যে সমস্ত আত্মীয়কে আমার গুরুত্বপূর্ণ আত্মীয় হিসেবে ধার্য করেছেন তাদেরকে আমরা তো গুরুত্ব দেই না যেমন চাচা চাচা ভাই ফুফু এদের সঙ্গে আমাদের আত্মীয়তার যে ক্লাস আত্মীয়তার ক্লাসিফিকেশনে চাচা ফুফু চাচা ভাই তাদের গুরুত্ব বেশি মামা খালা অথবা মামাতো ভাই খালাতো ভাই বোনের চাই অত্যন্ত পরিিতের সঙ্গে বলতে হয় যে সাধারণত সমাজে বেশিরভাগ মানুষই চাচা চাচা তো ভাই ফুফু তাদের সঙ্গে সম্পর্ক খুব একটা আমরা রাখি না কিন্তু মামা বাড়ির যে সমস্ত আত্মীয় তাদের সঙ্গে সম্পর্কটা তার চাইতে বেশি রাখি সম্পর্ক রাখি এটি ভালো দিক কিন্তু আমার প্রথম শ্রেণীর আত্মীয় তথা বাবার সম্পর্কীয় যে সমস্ত আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করাও আমার জন্য জরুরি বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চাচা চাচা ভাই ফুফো ফুফা তো ভাই বোন এদের সঙ্গে বরং রেশারেশি লেগে থাকে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে এটা স্বাভাবিক যাদের সঙ্গে একসঙ্গে থাকা হয় তাদের সঙ্গে রেসারেশি হতেই পারে কিন্তু আল্লাহ তালা নির্দিষ্টি মাথায় রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে যেন কোনো অবস্থাতেই আমরা না যাই শুধু দর্শক একইভাবে আমরা বলতে চাই যে বৈবাহিক সম্পর্কের কারণে যে আত্মীয়তা হয় সে আত্মীয়তা অবশ্যই আত্মীয়তা আওতায় আসে কিন্তু কোনো অবস্থাতেই সেটি আপন ভাইবোন এবং মা বাবার সঙ্গে যে আত্মীয়তা রয়েছে তার সমপর্যায়ের বা চাইতে উপরের পর্যায়ের আত্মীয়তা নয় শুধু দর্শক আমাদের সমাজে দেখি আমরা মানুষ শ্বশুর শাশুড়ির ব্যাপারে যতটা যত্নবান থাকে অত্যন্ত আক্ষেপের বিষয় অনেক সময় সকলের নন অনেককেই দেখা যায় যে মা বাবার ক্ষেত্রে ততটা যত্নশীল নন আরেকটি চিত্র আছে যেটি সমাজের সাধারণ চিত্র বেশিরভাগ মানুষ আমরা এই চিত্রের সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষ আমাদের মাঝে এই চিত্রটি দেখা যায় সেটা হলো শ্বশুরবাড়ির শালা শ্যালিকা এদের সঙ্গে আমাদের যে আন্তরিকতা এদের প্রতি আমাদের যে সফটকর্নার এদের প্রতি আমাদের যে মায়া মমতা তাদের জন্য হাদিয়া উপ ইত্যাদি পেশ করার যে প্রবণতা আপন ভাই বা বন্ধুর জন্য সেটি নেই যে দর্শক এটি অত্যন্ত আপত্তিকর কোনো অবস্থাতে ইসলাম এটাকে সমর্থন করেন এটি করলে আমরা আল্লাহ তাল রহমত থেকে বঞ্চিত হবো রহমতের ফেরিস আমাদের ঘরে বাড়িতে আসবে না সমাজ দর্শক এ পর্যায়ের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নওয়ার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ সামান্য সময় পরই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আর আপনারা দেখছেন বাংলা আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे मोमिन बंदाल निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব দায়িত্বটা বলা দেখুন সত্য পরবর্তী অনুষ্ঠান সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় সম্মানিত দর্শক আলোচনা চলছিল যেসব ঘরে বা যেসব বাড়িতে রহমতের ফেরিস্তা আসেন না আগমন করেন না তে থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির বাসায় রহমতের ফেরস্তা আসে না আসুন আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে আমরা আরও সচেতন হই আরও সাবধান হই আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের আরও কিছু চিত্র সমাজে আমরা দেখতে পাই যেটি করণাতীদের সঙ্গে মোটেও সংগতিপূর্ণ নয় যেমন করণা এবং সুন্না যে সমস্ত আত্মীয়কে আমার গুরুত্বপূর্ণ আত্মীয় হিসেবে ধার্য করেছেন তাদেরকে আমরা তোরা গুরুত্ব দেই না যেমন চাচা চাচা ভাই ফুফু এদের সঙ্গে আমাদের আত্মীয়তার যে ক্লাস আত্মীয়তার ক্লাসিফিকেশনে চাচা ফুফু চাচাতো ভাই তাদের গুরুত্ব বেশি মামা খালা অথবা মামাতো ভাই খালাতো ভাই বোনের চাই অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় যে সাধারণত সমাজে বেশিরভাগ মানুষই চাচা চাচা তো ভাই ফুফু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 শালা শ্যালিকা এদের সঙ্গে আমাদের যে আন্তরিকতা এদের প্রতি আমাদের যে সফটকর্নার এদের প্রতি আমাদের যে মায়া মমতা তাদের জন্য হাদিয়া উপ ইত্যাদি পেশ করার যে প্রবণতা আপন ভাই বা বোনদের জন্য সেটি নেই যদি দর্শক এটি অত্যন্ত আপত্তিকর কোনো অবস্থাতে ইসলামীটাকে সমর্থন করেন এটি করলে আমরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হব রহমতের ফেরস্তা আমাদের ঘরে বাড়িতে আসবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি যে কোনো মূল্যে আমি আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব। আমার আত্মীয় যদি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান বা ছিন্ন করেন আমি নিজে থেকে সেটিকে রক্ষা করার চেষ্টা করব। অন্তত আমি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দায় দায়ী না হই রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথ করেছেন সুলমান কাত আঁকা তিনি নির্দেশ করেছেন তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ককে জোড়া লাগাও তুমি সম্পর্ককে সংযুক্ত করো রক্ষা করার চেষ্টা করো অতএব আত্মীয়র কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আমি বরং চেষ্টা করব রক্ষা করতে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সম্মানিত দর্শক এবার আমরা আলোচনা করি আরেকটি বিষয় নিয়ে যে বিষয়টির ফলে আল্লাহ তাল রহমতের ফেরেস্তা আমাদের বাসাবাড়িতে আগমন করে না রাসুল উল্লাহ সল্লাহলামের হাদিস এক্ষেত্রে সোহি বুহারির পাঁচ হাজার নশত ঊনপঞ্চাশ নম্বর হাদিসের অধীনে আল্লাহ রসুল সল্লাহিস্লামের স্বাদ করেছেন যেটি বর্ণনা করেছেন আব্দুল লেবনে আব্বাস রতি আল্লাহ তালাবতুল্লাহ রদি আলাহুর মাধ্যমে যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাত করেছেন ল হলুল মালা একাতো বেতন পিহি কালবন ও সৌরাহ অন্যাদেশে আসছে আলা তলুল মালা তোহি কালবন আও তসির যে ভাষা বাড়িতে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের কোন ফেরেস্তা আসেন না আল্লাহ তালার দয়া নিয়ে ফেরস্তার আগমন করেন না সময় দর্শক এখানে একটু বলে রাখি আমাদের এই ধারাবাহিক কতগুলো পর্বের যে আলোচনা কোন কোন কোন আল্লাহ তালা রহমতের ফেরেস্তাগণ আসেন না এখানে কিন্তু আমরা বারবার একটি কথা বলছি রহমতের ফেরস্তা আসেন না ফেরেস্তাদের বিভিন্ন শ্রেণী আছে যেটি আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই শ্রেণির মধ্য থেকে কিছু ফেরেস্তা আসেন আমাদের দেহের জন্য রক্ষী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত কিছু ফেরিস্তা আছেন যারা আমাদের হিসাব নিকাশ লেখার দায়িত্বে নিয়োজিত কিছু ফেরেস্তা আছেন যারা আমাদের রুখ কবজ করার জন্য আমাদের যান কবজ করার জন্য আমাদের মৃত্যু দান করার জন্য নিয়োজিত এ সকল দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা গণিকতা ভিন্ন তারা সব জায়গায় যান এবং সব জায়গায় অবস্থান করেন কিন্তু মূলত আমাদের যে জিনিসটি প্রয়োজন সবচেয়েতে বেশি আল্লাহের রহমত বা করুণা এই আল্লাহ তাল্লাহর রহমত নিয়ে আগমনকারী ফেরিস্তা যারা তারা যে সমস্ত ঘরে প্রবেশ করেন না আমরা সেটারই আলোচনা করছি ধারাবাহিক ক্ষতগুলো পর্বে সমান্ত দর্শক যে হাদিসটি পিসকর হল আপনাদের সামনের সৌলা সাল্লাহ সাল্লামের তাতে তিনি বলেছেন বাসায় দুটি জিনিস আসে একটি হলো কুকুর আরেকটি হলো ছবি সেখানে আল্লাহ তালা রহমত এর ফেরেস্তা আসেন না আল্লাহ তাল রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না হুল মালা আল্লাহ তালা রহমতের ফেরসাগুন প্রবেশই করেন না সেখানে যেখানে দুটি জিনিস আস শুধু দর্শক কুকুর যদি কোনো বাসা বাড়িতে থাকে সেখানে আল্লাহ সব তালার রহমতের ফেরিস প্রবেশ করেন না কুকুর এটি থাকলে কেন আল্লাহ তালা রহমতের ফেরস্তা প্রবেশ করেন না সমস্যাটি কোথায় ইমাম নবী রহমতুল্লাহ আলাই হাদিসের বিশ্ববিখ্যাত বিশ্লেষক সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন গোটা মুসলিম বিশ্ব সেখান থেকে উপকৃত হচ্ছে সেই ইমাম নবী রহমতুল্লাহ আরাই এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে কুকুর কোনো বাসাবাণীতে থাকলে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করেন না তার কারণ হল কুকুরের মধ্যে কিছু বিশেষ কুকুর আছে বিশেষ শ্রেণীর কুকুর আছে যেগুলো মূলত শয়তানই আর শয়তান যেখানে থাকে সেখানে আল্লাহতাল রহমতের ফেরস্তা আসেন আরেকটি কারণ উল্লেখ হয়েছে যে কুকুর এর গায়ে সাধারণত নাপাক থাকে এবং সে যেহেতু নাপাক এবং নোংরা জিনিস বেশি খায় গ্রহণ করে খাদ্য হিসাবে সেজন্য সেখানে রহমত ফেরস্তে আসে না কারণ তার সঙ্গে নাপাক মিশ্রিত থাকে কিন্তু আজকাল আমাদের আধুনিক সমাজে আমরা দেখি আমরা অনেকে শখের বশত কুকুর পালি সে সমস্ত কুকুর সাধারণত নাপাক বা নোংরা কোনো কিছু খায় না সেক্ষেত্রে হাদিসের আরও একটি ব্যাখ্যা রয়ে গেছে সেটি হল যে কুকুর এটি নাজাসাতুল আইন বা মূলগত মজ্জাগতভাবে সৃষ্টিগতভাবেই নাপাক যেমন শুকর অনেক কোলামাইক্রামের মতে কুকুর সৃষ্টিগতভাবেই নাপাক আর যেহেতু সৃষ্টিগতভাবেই না পাক সেহেতু এই নাপাক জিনিস থাকার কারণে কুকুরের দেহ যতই পরিচ্ছন্ন এবং পবিত্র থাকুক না কেন বাহ্যিকভাবে এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তালা নাপাক করে সৃষ্টি করেছেন আল্লাহর সমস্ত সৃষ্টির ভিতরেই রহস্য এবং অনেক বহুবিধ উপকারিতা রয়ে গেছে সেটি ভিন্ন জিনিস কিন্তু এটিকেই আল্লাহ তালা নাপাক করে সৃষ্টি করেছেন এটি হল চূড়ান্ত কথা যার কারণে যেখানে বা যে বাসায় যে ঘরে কুকুর থাকবে সেখানে আল্লাহ রহমতের ফেরস প্রবেশ করবেন না আসবেন না সময়ত দর্শক এক্ষেত্রে রসুলল্লা সাল্লি সাল্লামের আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি সময়ত দর্শক এক্ষেত্রে আমরা আরেকটি কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি সেটি হলো কুকুর যদি বাসাবাড়িতে আমরা রাখি সেটি রাখার একটি বৈধ উপায় এবং অনুমোদিত একটি পন্থা আছে সেটি হলো বাসাবাড়ির ভেতরে না রেখে তার বাহির অংশ যদি আমরা রাখি এবং সেটি যদি আমাদের রাখাটা হয় পাহারাদি এর উদ্দেশ্যে চৌকির জন্য তাহলে সেটিতে ইসলাম কোনোরকম বাধা দেয় না সাল্লামের এক হাদিসে বরং অনুমতি এসেছে তিনি ইরসাদ করেছেন আবু হল্লাহ থেকে বর্ণিত হাদিসের ভিতরে ইল্লা কাল ওয়াগানমিন যদি কোন কুকুর চাষাবাদের কাজে অথবা শিকারির কাজে অথবা পাহারাদারের কাজে যদি রাখা হয় তাহলে সেটি ব্যতিক্রম থাকবে অর্থাৎ সেটি নিষেধের আওতায় পড়বে না সেখানে আল্লাহর রহমতের ঠিকই তাহলে এখানে আমরা দুটি জিনিস মৌলিকভাবে লক্ষ্য করতে পাই এক কুকুর যদি আপনাকে রাখতেই হয় এক নম্বর কথা হলো সেটি বাসাবাড়ির ভেতরে হতে পারবে না দুই কুকুর যদি আপনাকে রাখতে হয় সে রাখাটা সেই পালাটা শখের বসত হবে না কুকুর আল্লা তালার সৃষ্টি প্রাণী তারপর আপনি দয়া করুন খাবার দিন সেটি ভিন্ন জিনিস কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে রাখা লালন পালন করার ক্ষেত্রে লালন পালন আপনি করতে পারবেন যে কারণে সেটি হলো আপনি কোনো প্রয়োজনে অর্থাৎ যেমন আপনার বাড়ি পাহারাদির জন্য প্রথম আপনার খেত খামার আগের যুগে যেটি ছিল ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা হতো অথবা আগের যুগে এটিও ছিল শিকার করার জন্য কুকুরকে ব্যবহার করা হতো এই তিনটি উদ্দেশ্যের কোনো একটি উদ্দেশ্যে আপনি কুকুর ব্যবহার করতে পারেন আমাদের সমাজে আমরা দেখি অনেক ভাই এবং বোনেরা তাদের বাসাবাড়িতে পাহারাদার হিসাবে কুকুরকে ব্যবহার করেন গেটে রাখেন এটি মোটে অনিষেধ নয় অনেক অফিস আদালতে আছে এবং পৃথিবীর অনেক দেশে আমরা দেখি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ ধরনের কুকুরকে ব্যবহার করেন তাদের নিরাপত্তার খাতিরে এগুলো সম্পূর্ণভাবে জায়েজ এবং হালাল এবং এভাবে লালন পালন করতে তো কোনো নিষিদ্ধ নাই কিন্তু নিষিদ্ধ হলো বাসাবাড়িতে রাখা এবং তাদেরকে এই প্রয়োজন তিনটি প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে অর্থাৎ শখের বশত যদি আমরা সেটাকে লালন পালন করি সেটি হবে অত্যন্ত জঘন্য অপরাধ সমাজ দর্শক পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করি আমাদের সমাজের অনেক ভাই এবং বোনেরা আজকাল পশ্চিমাদের অন্ধ অনুকরণের অংশ হিসেবে আমাদের বাসাবাড়িতে বাড়িতে কুকুরকে রাখছি লালন পালন করছি এবং কুকুরকে পালন পালন করা রাখাই শুধু নয় মানুষের মতো মর্যাদা দিয়ে তাদেরকে খাবার সরবরাহ করা থেকে নিয়ে সব কিছু আমরা করছি এমনকি নিজেদের শোয়ার বিছানা পর্যন্ত তাদেরকে নিয়ে শুয়েছি মানুষের রুচি যখন নিচে নামতে নামতে চরম পর্যায়ে চলে যায় তখন সে কি করে এটি নিজেও উপলব্ধি করতে পারে না আল্লাহ সুবাহ আলা তিনি সৃষ্টি করেছেন কোন সৃষ্টির মাঝে কি দিয়েছেন না দিয়েছেন তিনি ভালো জানেন তিনি এই সৃষ্টি থেকে মানুষদেরকে দূরে থাকতে বলেছেন প্রয়োজন ছাড়া আল্লাহর সৃষ্টি হিসেবে সে বসবাস করবে ভিন্ন কথা কিন্তু আমি সেটাকে কোলে নিয়ে বেড়ানো সেটাকে কাঁধে নিয়ে বেড়ানো এটি সম্পূর্ণরূপে আমাদের রুচির দৈন্যতা এটি আমাদের আদর্শহীনতা এটি আমাদের ইমান এবং আমলের সঙ্গে সম্পূর্ণভাবে অসমান অসামঞ্জস্যপূর্ণ একটি কাজ দর্শক আল্লাহ এবং তার রসুল সাল্লিবাসাল্লাম যে বিষয় আমাদেরকে নিষেধ করেছেন যে বিষয়গুলো করতে মানা করেছেন আমরা আক্ষেপের সঙ্গে লক্ষ্য করি সমাজে সেগুলো যেন বেশি করার প্রবণতা আমাদের মাঝে দেখা দেয় ইহুদি খ্রিস্টানরা তথা অমুসলিমরাও বা ইসলাম বিদ্বেষীরাও সেগুলোকে আরও বেশি প্রচলন দেওয়ার চেষ্টা করে তার মধ্যে একটি হলো এটি অনেক পশু আসে অনেক আল্লাহতালার প্রাণী রয়েছে যেগুলো আপনাকে লালন পালন করতে আল্লাহ তালা বাধা দেননি সেগুলো করেন তানা করে কুকুরকে আপনি লালন পালন করতে করতে একেবারে মানুষের সমান মর্যাদা কোনো কোনো ক্ষেত্রে মানুষের চেয়েতে বেশি মর্যাদা দিয়ে দিলেন এটি একজন রুচির দিক থেকে দৈন্য এবং চরমভাবে আদর্শহীন একজন ব্যক্তির কাজ হতে পারে শুধু দর্শক মানব সন্তান ড্রেনের পাশে শুয়ে আছে। আপনি কুকুরের বাচ্চাকে আপনার বাসায় নিয়ে বিছানায় শোয়াচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করছেন নিঃসন্দেহে এর জন্য আর লাগে জবাব দিয়ে করতে হবে সবচেয়ে বড় কথা হলো কুকুর আমাদের বাসায় থাকলে সেখানে আল্লাহ তাল রহমতের প্রবেশ করবেন না আল্লাহ তাল রহমত সেখানে আসবে না সময় দর্শক হাদিসের অপর অংশ ছবি থাকলে সেখানে রহমতের ফেরিস্তা আসবে না এ বিষয়ে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ হাদিসের অপর অংশের আলোচনা আমরা পরবর্তীতে করব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে মোবাকবাদ জানিয়েছি এবং এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় আরোস করছি সালামুকুম ও রহমতুল্লাহি ওবরাকাত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 सम्पर् कीनन्य नीतिमाला जान अनुष्ठान जो इसलमी लेंदेन शुक्रवार रत दस टायब सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेश